উজু করলেন কিন্তু উত্তম রূপে উজু করলেন না আমি বললাম হে আল্লাহ রসুল সালাত আদায় করবেন কি তিনি বললেন সালাতের স্থান তোমার সামনে অতঃপর তিনি আবার সবার হলেন অতঃপর মুজদালিফায় এসে সাউরি থেকে নেমে উযু করলেন এবার পূর্ণরূপে উঁজু করলেন তখন সালাতের জন্য ইকামত দেওয়া হলো। তিনি মাঘরিবের সালাত আদায় করলেন অতঃপর সকলে তাদের অবতরণস্থলে নিজ নিজ পুট বসিয়ে দিল পুনরায় ইশার ইকামত দেয়া হলো। অতঃপর তিনি ইশার সালাত আদায় করলেন এবং উভয় সালাতের মধ্যে অন্য কোনো সালাত আদায় করলেন না